ইবনু উমর রদাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সাজদার আয়াত তিলওয়াত করতেন এবং আমরা তার নিকট থাকতাম তখন তিনি সাজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সাজদা করতাম এতে এত ভিড় হতো যে আমাদের মধ্যে কেউ কেউ সাজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না